যে খ্যাতি যে ভালোবাসা হকিং পেয়েছিলেন তা তিনি যে কেবল বিজ্ঞানে তার অসামান্য প্রতিভার জন্য পেয়েছিলেন এমন নয় বরং নিজের রস জন্যও তিনি অনেক ভালোবাসা পেয়েছিলেন মানুষের কাছ থেকে হুইল চেয়ারে বসেই দৃশ্যত মহাবিশ্ব ভ্রমণ করেছেন স্টিফেন হকিং ছিয়াত্তর বছর বয়সে সেই হকিং সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে মৃত্যু আসলে এরকমই কাউকে ছাড় দেয় না তবে জীবদশায় পারব সভ্যতা কিভাবে এবং কবে ধ্বংসের মুখোমুখি হবে সে বিষয়ে ভয়ঙ্কর কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আমরা সবাই জানি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে পরমাণু যুদ্ধের মতো নানান বিষয় মানব সভ্যতাকে একা ধ্বংসের ঝুঁকিতে তৈরি করে ফেলে রেখেছে এরকম বেশ কয়েকটি বিষয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন তার এই ভবিষ্যৎবাণীগুলোকে আবার একটা তালিকা করেছে ক্যাম্ব্রিজ নিউজ স্বাগতম সবাইকে মিস থ্রি নাইন ওয়ান সিক্সে আশা করবো যে আজকের কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগছে কতটা ভালো লাগছে সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন আমাদের ফেসবুক পেজ অথবা মাধ্যমে ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন্ট করে ফেলেছেন আমাদের অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেজে একটু রিসাইট করতে চাই এই লিসনারদের নামগুলো কারণ তারাই হচ্ছে এই শো এর চালিকা শক্তি সো তাদের নামগুলো একটু রিড আউট করবো এই মুহূর্তে ফেসবুকে দেখতে পাচ্ছি এম তাজুল ইসলাম জয়েন করেছেন ওবায়দুর রহমানকে দেখতে পাচ্ছি এম আলিয়া আলী আছেন আমাদের সাথে অর্ণব খন্দকার জয়েন করেছেন আমাদের সাথে রাশিদুল ইসলাম রাশেদ জয়েন করেছেন এবং সোহান হোসেন আছেন সিনফিয়া মাহি জয়েন করেছেন আমাদের সাথে জামাল মিয়া আছেন এবং সাব্বির হোসাইন জিহাদ আমাদের সাথে জয়েন করেছেন এস মাহমুদ রানা জয়েন করেছেন আমাদের সাথে এছাড়াও রাশিদ রায়হান এবং জহরুল ইসলাম বিদ্যুৎকে দেখতে পাচ্ছি এস এম সলমান আছেন আমাদের সাথে আন নাফি জয়েন করেছেন আমাদের সাথে ফারিহা ফারোশি আছেন জে এবং তানজিলা আক্তারকে দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদ জয়েন করেছিলেন দিদিদারকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে এছাড়াও তিশাকে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করে আছেন থ্যাংক ইউ সো যারা আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে জয়েন করে আছেন কিছু টেক্সটও দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেমন বনশ্রী থেকে মৌসুমি আমাদেরকে টেক্সট করেছেন বনারি থেকে রাইসুল আমাদেরকে টেক্সট করেছেন এবং গ্যান্ডারিয়া থেকে মাহিম টেক্সট করেছেন আমাদেরকে রাকিব জুরাইন থেকে আমাদের সাথে জয়েন করে আছেন যাত্রাবাড়ি থেকে নাইম আছেন আমাদের সাথে এবং রামপুরা থেকে সজলকে দেখতে পাচ্ছি এছাড়াও টাইগার আওয়ার আমাদেরকে টেক্সট করেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ অল অফ ইউ ছিলাম স্টিফেন হকিং এর কিছু ভবিষ্যৎবাণী নিয়ে হকিং পৃথিবীর ধ্বংসের সম্ভাব্য কারণ সম্পর্কে একটা ধারণা দিয়ে বলেন ছয়শো বছরের কম সময়ের মধ্যেই আমরা সবাই মারা যাব এবং কারণে হিসেবে তিনি ব্যাখ্যা করেন যে পৃথিবীতে ততদিনে মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে আমাদের সেই পরিমাণ শক্তি এই পৃথিবী যোগাতে পারবে না এতে পুরো পৃথিবী পুরে লাল হয়ে যাবে অর্থাৎ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে চীনের বেইজিং এর টেনসেন্ট উই সামিটে তিনি এই তত্ত্ব প্রদান করেছিলেন ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের ধারণা উপস্থাপন করেছিলেন হকিম সেই সম্মেলনে বলেছিলেন দু সালের মধ্যে পৃথিবীর মানুষের কাঁধে কাঁধ থেকে যাবে তাদের যে বিদ্যুৎ লাগবে তাতে পৃথিবী লাল গোলা হয়ে যাবে এবং তিনি এটাও বলেন পৃথিবীকে রক্ষা করতে হলে মার্কিন টিভি সিরিজ স্টার ট্রেক থেকে ধারণা নিতে হবে खूब द्रुत बास्य ग्रह के खुजे आलोर गति जोजेर जो प्रजुक्ति उद्भवन करते हकिंगो टार्मिनेटर मुबिर मत कृतम बुद्धिमाना मानुष की हटिए दे, दे। मैगज के देा साक्षात्कार हकें कृत्रिम बुद्धिम्ार उन्नय सामने एगिए जावा उचित तेमनी मने रखते हो जहाज्जनक তিনি আরো বলেন আমার ভয় হচ্ছে তারা সত্যি মানুষকে হটিয়ে দেবে মানুষ যদি কম্পিউটার ভাইরাস তৈরি করতে পারে তবে কেউ এমন কৃত্রিম বুদ্ধিমান তৈরি করে বসবে যে তাকে সরিয়ে দেবে এটা জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে মানুষকেও ছাড়িয়ে যাবে পারমাণবিক বোমা ও মানুষের আগ্রাসনে ধ্বংস হবে পৃথিবী এমন প্রেডিকশনও দিয়েছিলেন স্টিফেন হকিন বর্তমান বিশ্বের ক্ষমতাধর অনেকগুলো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ পঁচাত্তরতম জন্মদিনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মানুষের ভেতরে লোভ ও আগ্রাসন তৈরি হয়েছে সংঘর্ষ কমার কোন লক্ষণ তাতে নেই সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখতে হলে মহাকাশের স্বাধীন কলোনি স্থাপন করতে হবে স্টিফেন হকিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন প্যারিসে জলবায়ু পরিবর্তন চুক্তিতে ট্রাম্প যখন সই করতে অনিহার কথা জানিয়েছিলেন তখন সবচেয়ে বেশি সোচার ছিলেন হকিং ওই সম্মেলনে বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল আর তখন হকিং বলেছিলেন জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারায় ঠেলে দেবে তিনি আরও সতর্ক করে বলেছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে যেখানে তাপমাত্রা দুইশো পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে যাবে সালফার বৃষ্টি হবে আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ এই জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তন শুধুমাত্র আমরাই প্রতিরোধ করতে পারি দুইশো পঞ্চাশ ডিগ্রি না হলেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা বেশ ভালোই না কামেচুবানে খাচ্ছি তো এই জলবায়ু ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আসলে মানুষকে আরো বেশি পজিটিভ হতে হবে আশা করবো বিশ্বের যত বড় বড় নেতা রয়েছে এবং যারা নীতি নির্ধারকরা আছেন তারা হয়তো এই জলবায়ুটাকে বা ভালো দৃষ্টিতে দেখবেন তো এই পুরো বিষয়টা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি একটু জানতে চাই অবশ্যই আপনি আমাকে এসএমএস বা কমিটির মাধ্যমে জানাবেন আহ আপনারা জানাতে থাকুন আমাকে আর আমি একটা ছোট্ট বিরতির পর ব্যাক করছি